বাংলা মানবতা সমাধান বাংলার এ মনমুগ্ধকর প্রোগ্রামে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমরা আপনাদের সামনে বিজ্ঞ আলমের সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হচ্ছি যিনি আমাদের আজকে সাক্ষাৎ দিচ্ছেন বিশিষ্ট আলিম শেখ হাসান সাক্ষাৎকার নিচ্ছি আমি আমরা আসি এখন মহতারামের কাছে ধন্যবাদ মহতারাম আসলে মহতারাম আমরা পূর্বে অনেকগুলি বিষয় আপনার কাছে সাক্ষাৎ নিয়েছি আজকে আমরা একটি বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করব। পাঠ প্রতিটি নর নারীর জন্য একটু সন্ন্যার পরিচয় বা এই বিষয়ে আপনি একটু কি জানেন আমাদেরকে বলবেন ধন্যবাদ আপনাকে শূনা অ গুরুত্বপূর্ণ এক অধ্যায় মুসলিম জাতির জন্যে মুসলিম সমাজের জন্যে প্রতিটা মুসলমানের জন্যে কারণ এটা আমার জীবন চলার পাথেও যেহেতু রব আিন আল্লাহ সুবাহের মধ্যে উল্লেখ করেছেন রসুল্লা সাল্লাম তোমাদের এবং যারা আখেরাতে বিশ্বাস করে আরো বহু আবাদত করে আল্লাহর তালিল পড়ে বহু কিছুই করে এটা বহু রকমের হতে পারে আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি আগের কথাটা বুঝলি বুঝবো এটা কী বোঝানো হচ্ছে আল্লাহ সুবাহ বলছেন যে তুমি যদি আল্লাহকে পেতে চাও এবং আঁখড়াতে যদি বিশ্বাস করো এবং দুনিয়ায় তুমি অনেক আমল করো কিন্তু এই সমস্ত আমলের জন্য তোমার পন্থা পদ্ধতি রাস্তা একটাই সেটা হচ্ছে আমার রসুল আমার হাবিব সাল্লাহ আলি আসাল্লামকে অনুসরণ করো তাহলে ওই যে তোমার এই বাকি সবগুলো আল্লাহর কাছে কবুল হবে না হয় সব বেকার অন্য আয়াতে যেটা সুরা আলী ইমরানের মধ্যে আসছে আল্লাহ সুবাহ প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লামকে উদ্দেশ্য করেই বলছেন হে নবী উল আপনি আপনার উম্মদদের উদ্দেশ্যে বলে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এই কথা যদি বলে থাকো আসলে এই কথাগুলু রবুল্লা আলমিন মৌমিনদের উদ্দেশ্যেই বলছেন কারণ অন্যদেরকে এ কথা বলে রসুল সাল্লামের সম্পর্কে বলে তো কোন লাভ নেই কবুল করেনিমিন তুমি আল্লাহকে ভালোবাসো এই স্বীকৃতি শুধু তুমি পাও শুধু তাই নয় আরো একটা দুইটা বাড়তি স্বীকৃতি আল্লাহ তোমাকে ভালোবাসা দেখেন আমি আপনাকে ভালোবাসতে পারি একদিক হলো কিন্তু যখন আপনি এটা স্বীকার করে নেবেন যে হ্যাঁ তুমি ভালোবাসো এই কথাটা ঠিক সাথে সাথে যদি আপনি বলেন যে আমিও আপনাকে ভালোবাসি তাহলে আমি দুইটা বোনাস পেয়ে গেলাম দুইটা জিনিস পেলাম এক হচ্ছে আমার ভালোবাসার স্বীকৃতি আরেক হচ্ছে আপনার ভালোবাসা আদায় অনেকটা জিনিস সাথে সাথে আপনি বলছেন যে তোমাকে আমি ভিন্ন পুরস্কারও দিবো তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আমি দুই গুণ বেশি পেয়ে গেলাম তো আল্লাহ সব হানহ তাহলে এমনটাই বলছেন তুমি যদি আল্লাহকে ভালোবাসো এই দাবি করো তাহলে ওই দাবির স্বীকৃতি তুমি পাবা সাথে আল্লাহ তোমাকে ভালোবাসেন এই স্বীকৃতিও পাবা আবার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এই আরেকটা বাড়তি স্বীকৃতিও তুমি পাবা এখন বিষয় হচ্ছে কি জিনিস কাকে বলে দেখুন আমরা অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হই যে সুন্না মানে রসুলসাল আলিয়া সাল্লামের জীবনের এমন কোনো দিক যেগুলো করলে সবাব না করলে কোনো গুনাহ নাই এটাও সুন্নার একটা দিক শূন্য এক ব্যাপক জিনিস কিন্তু পরিভাষায় আমরা শুননা যেটাকে বলি সেটা হচ্ছে রসুলের করিম সাল আলী হাসাল্লামের কাজ যত কাজ তিনি করেছেন যত কথা তিনি বলেছেন এবং যত কাজ এবং কথার মৌন স্বীকৃতি তিনি দিয়েছেন সাহাবা করাম রিদান তার সামনে কোনো কথা হয়তো বলেছেন কোনো কাজ হয়তো করেছেন এই গোটা বিষয়গুলোই হচ্ছে শুননা গোটা বিষয়টা শুননা কিন্তু অনেক ক্ষেত্রে এই সুন্নার অপব্যাখ্যাও হয় সুনার এই পারিভাষিক অর্থটা সেখানে ব্যবহার হয় যেমন আপনাকে আমি বলি যেমন বিয়ে সম্পর্কে ব্যবহার হয় যে বিয়ে সূন্না যেহেতু রসুল্লা করিম সাল্লাম বলেছেন আর নিকা আহমিন সুননাতি বিয়ে আমার সুননাত এবং সমস্ত আম্বি আলাইসালামের শূন্য তিনি বলেছেন আবু দাউদের হাতিতে আসছে এখানে শূন্য কিন্তু ভিন্ন অর্থ এখানে শূন্য মানে এটা আমার একটা কর্ম আমরা সুননা বলতে পরিভাষায় যেটা বুঝি পরিভাষায় সূন্না হচ্ছে রসুল সাল্লাহ যেটা নিজে করেছেন বলেছেন অথবা মৌন স্বীকৃতি দিয়েছেন বলা এবং করার যেই কাজগুলো করা কখনো কখনো আমাদের জন্য জরুরি হয় যেটা তিনি সব সময় করেছেন না করলে গুণা হয় করলে সবাব হয় এই হচ্ছে সুন্নার সংজ্ঞা কিন্তু অনেক ক্ষেত্রে সুন্নার ব্যবহার হয়েছে মানে এটা আমার এক কর্ম এটা আমি করেছি সুন্না মানে রসুলের কর্ম কর্ম কর্ম এটা নামাজ এটাও রসুলের সুন্না তিনি করেছেন তাহলে কখনো হয় আবার কখনো রসুল ইসলাম যেটা মাঝে মধ্যে ছেড়েছেন সেটা সাধারণ সুন্না যেটা ওয়াজিবের কাছাকাছি না ছাড়লে গুণা হয় না আমি যেই কথাটাই আপনার ইন্ডিকেট করতে চাচ্ছি বিষয়টা একটু গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা অনেকে অপব্যাখ্যা দিয়ে অনেক মাস আলায় শিথিলতা করি যেমন কথার কথা বিয়ে সাথির ব্যাপার বলে রসুল সাল্লি সাল্লামের শুন না করলে সমস্যা নাই ক্ষমতা আছে সামর্থ্য আছে বিয়ে করে না কেন করে না আরে ভাই এটা ফরজ কেন করছেন না আপনি কোথায় ফরজ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কাহুমিন শুননা তি বিয়ে আমার শুননাত সেখানে আপনি ফরজ বলার কে অথচ বিষয়টা কিন্তু এমন নয় প্রিয় বন্ধুগণ বিষয়টা ভিন্ন বিয়ে কখনো কখনো ফরজ হয় কখন যখন আপনার শারীরিক সামর্থ্য আছে আর্থিক বিবি চালানোর মতো সামর্থ্য আছে বিবিকে একদম আলিসান বাড়িতে রাখার সামর্থ্য না মোটামুটি তার জীবন চলে এমন কাউকে আনার মতো সে যদি গরিবও হয় তাকে আনার মতো সামর্থ্য যদি আপনার থাকে এবং আপনি যদি নিশ্চিত জেনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিয়ে ফরজ তখন কিন্তু আর এই পরিভাষার যে সুন্নত আবার এই সব সামর্থ্য আছে কিন্তু আবার কখনো কখনো আপনার সামর্থ্য নাই তখন কিন্তু আপনার জন্য বিয়ে করে হারাম আপনার শারীরিক অক্ষম আপনি শারীরিক ভাবে আপনি বিয়ে করে আরেকটা মেয়ের জীবনকে নষ্ট করে দিবেন সংসার সব তস্ন হয়ে যাবে ওই ক্ষেত্রে আপনার জন্য বিয়ে করে হারাম এটাই আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনি একটা সুনার উদাহরণ দিতে গিয়ে বললেন যে সুন্না মানেই শুধু এমন নয় যে করলে সব পাবো না করলে অপরাধী নয় বরং এমনও সুন্না সুন্না বলে পরিচিত কিন্তু তার হুকুমটা হবে শব্দের শাব্দ বলে শব্দ পরিচিত কিন্তু হুকুমটা তার মানুষ কেউ কেউ মনে করে থাকে এটাও তো শুননা রাখলে সব হবে না রাখলে অসুবিধা নাই আপনার মন আমার মন এক যে স্থির হয়েছে আলহামদুলিল্লাহ এই দাড়িটাকে আমরা অনেকে মনে করি শুননা শুননা মানে ওই যে কথা রাখলে সব না রাখলে কোন সমস্যা নাই এবং কেউ কেউ দাড়ির সংজ্ঞ করে ফেলছেন নিজের স্বার্থের জন্য সুবিধার জন্য সেটা পরে আসছি দাঁড়ি এটা আল্লাহর যে শব্দগুলো ব্যবহার করেছেন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও যে তোমরা ইহুদি মুশ্রিকদের খেলাফ করো তারা কাটে মুস বড় করে তোমরা দাঁড়ি ছেড়ে দাও মুস কাটো রসুলিম সাল্লাম বারবার এই হুকুম শব্দ এগুলো আমরা আরবিতে বলি আমর যে নির্দেশ নির্দেশসূচক যে শব্দ যদি আসে গুরুত্ব দিয়ে তখন সেটা পালন করা পারিভাষিক অর্থে যে সূন্না ওই সূন্না থাকে না এটা কখনো ফরজ হয়ে যায় কখনো ওয়াজিব হয়ে যায় দাড়িটা এটা ওই ওইরকম একটা সূন্না রসুলের পদ্ধতির তরিকা সমস্ত আম্বি আলিয়া রেখেছেন কিন্তু এই সূন্য কিন্তু সেই সূনা নয় যে সূন্না আমরা ভাবছি যে সূন্না ভেবে আমি দাড়ি হয় ছোট করছি অথবা কাটছি অথবা সেচে ফেলছি এই সুন্না হচ্ছে ওয়াজিব যেটা ফরজের কাছাকাছি আপনাকে অবশ্যই রাখতে হবে না হলে অবশ্যই গুণাগার হবে এবং দাঁড়িয়ে গুণা আমি বলে থাকি যে দুইটা গুণা আছে এটা আমার কাছে অত্যন্ত মারাত্মক গুণা মনে হয় ওই দুইটা গুণা একটা হচ্ছে টাকুন নিচে কাপড় পরা সুন্দর কথা আরেকটা হচ্ছে দাড়ি কেন এটা যে দেখুন আমরা অনেক গুণা করি আমরা অনেকে অনেক গুণা করি অনেকে হয়তো নামাজ পড়ে না কিন্তু নামাজ না পড়াটা এটা তার ভেতরে আছে যেহেতু দাঁড়িয়ে প্রসঙ্গ আসছে দাড়ি যখন আমি কাটছি আমাকে হাজারো মানুষ প্রতিদিন দেখছে একজন গুণাহাগার কত মানুষ আমার গুনার সাক্ষী হচ্ছে আপনি দেখুন নামাজ পড়া অবস্থা আমি কিন্তু সমস্ত গুণা থেকে নিজেকে মুক্ত করছি অনেকে ওই সময় ওটাখন উপরে কাপড়টা ওঠায় মনে করে এটা নামাজ যাই হোক আমি কিন্তু ওই অবস্থায় আমি গুণামুক্ত করছি কিন্তু এই দাড়ি কাটা এমন এক মারাত্মক গুণা যা আপনি যদি আর আপার ময়দানেও বসে থাকেন আপনি গুণা অবস্থায় আছেন এই জন্যে আমি এই গুণাটাকে অত্যন্ত মারাত্মক গুণা মনে করি নাওয়াজবিল্লাহ মিন আলীকে আমরা জানি না যে এমন মারাত্মক অপরাধের সাথে যারা নিয়মিত জড়িত তাদের আপনি খুব সুন্দর বর্ণনা দিচ্ছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো আশা করি আপনার সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ইনশাআ আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাফিজ এব आगे आगे मान दिए चलम संसर्गे প্রতি বুধবার রাত সাড়ে নচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल कर डर के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 छोट बिरतर फिर सामने সন্না মানেই সবের কাজ না করলে গুণাগার হবে না এমন নয় বরং এর মাঝে কতগুলি রয়েছে সেগুলি হুকুম তার হচ্ছে ওয়াজিবের পর্যায়ে না করলে অবশ্যই তাকে গুণাগার হতে হবে আরো কিছু আমরা ওই দাড়ি সম্পর্কে আলোচনা করছিলাম যে দাড়িটা নিয়ে আমাদের আমি বলবো সবচেয়ে অবহেলিত যে সমস্ত আমল আছে তার মধ্যে অন্যতম একটা তো দাড়ি নিয়ে আমরা একটা কথা বললাম যে অনেকে তো ছেঁচেই ফেলেন এটাকে শুননা মনে করে যে না রাখলে গুণা হবে না আবার অনেকে তাও বলেন যে আমার অন্তরে রসুল সাল্লামের মহাব্বতে ভরা বাহিরে যাই হোক অন্তর ঠিক আছে এটা আসলে ওই সমস্ত ওই ভ্রান্ত মারিপতিদের কথা আমার ঠিক আছে আশ্চর্য কথা দুনিয়ার কোনো জায়গায় কিন্তু এই জিনিসটা আমরা গ্রহণ করি না কেউই কিন্তু বাড়িটা বানানোর পর সামর্থ্য থাকলে বাড়ির বাহিরের প্লাস্টার বাদ দিয়া ঘরে থাকা শুরু করে না ভিতরে যেমন সুন্দর করে বাহিরেও প্লাস্টার দেয় একটা গাড়ি যদি আপনি কিনতে যান সেখানে ওই বাহিরে যদি সেটা বিভিন্ন রকমের কোথাও অ্যাক্সিডেন্টের আলামত থাকে তখন কিন্তু আপনি ওই গাড়িটা কিনবেন না বরং আপনার নিজের গাড়িও যখন একটু আঘাত লাগে অ্যাক্সিডেন্টের বা যে কোনোভাবে আপনি কিন্তু সেটাকে ওই ডেন্টিং পেন্টিংয়ের জন্য পাঠিয়ে দেন সুন্দর করার জন্যে কেন আপনার তো ইঞ্জিন ঠিক আছে এই জায়গায় কিন্তু আমার ওই কথা আসে না যে আমার ইঞ্জিন ঠিক আছে বড়ি নষ্ট হইলে কী আসা যায় আপনি যখন বাজারে যাচ্ছেন যখন ফল কিনছেন ফলের উপরে সিল্কার মধ্যে যদি একটু দাগ থাকে আপনি ওটাকে সরিয়ে দিচ্ছেন কেন দোকানদার যদি আপনাকে বলে এটার ভিতরটা ঠিক আছে আপনি নিয়ে নেন আপনি তো ওটা গ্রহণ করছেন না দুনিয়ার সব জায়গায় আপনি উপর ঠিক না থাকলে আপনি ভিতর ঠিক থাকলেও আপনি নিচ্ছেন না সব জায়গায় তাহলে দিনের ক্ষেত্রে কেন এই বক্তব্যটা আসে যে আমার ভিতর ঠিক আছে আমার উপর যাই হোক অথচ আল্লাহ হচ্ছে যে গুনা যেটা জাহিরি গুনা ওইটাও ছাড়তে হবে যেটা বাতিনি গুণা ওইটাও ছাড়তে হবে এই তো আমাদের আমলের মধ্যে অন্তরের আমলও আছে জাহিরি অঙ্গগুরুর আমলও আছে ইসলাম মানতে হলে কোরআন এবং হাদিস দুটোকে মেনে চলতে হবে কিছু মানুষের মাঝে এই ধরনের কথা শোনা যায় তারা বলেন যে হাদিসের মাঝে দীর্ঘ বছর অতীত হয়ে গেছে অনেক দুর্বলতা ষড়যন্ত্রের অংশ এটা কেন কোরআন করিমের মধ্যে ব্যাখ্যা অথবা বিস্তারিত হুকুম হকামের কথা কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বলেন নাই আল্লাহ মূল কথাটা বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন তালাউলাকাল ইমাতিন সাওয়া ইমবাইনানা ওবাইনাকুম এক কথার দিকে আসো যার মধ্যে আমরা সবাই একমত ওই জায়গায় আগে আসো সেটা কোনটা আল্লাহন আবুদাহ বলে আনুসিকা হিসাই আ যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না দেখুন এটা তা অহিদের কথা এখানে আমলের কথা নাই এই জায়গাটা থেকে কেউ কেউ সুযোগ নেন নিয়ে তারা মুসলমানদেরকে নাসারা সারা খ্রিস্টান বানানোর প্রক্রিয়া চালাচ্ছেন যে কোরআনে দেখো খ্রিস্টানদের প্রশংসা করা হয়েছে হাদু মান ইন্নাদিন আহম উল্লাদিন যে যারা ন্যাক্কার খ্রিস্টানদের মধ্যে ইহিদের মধ্যে তাদেরকে আল্লাহ তাহলে উত্তম বিনিময়ে দেবেন তো তোমার মুসলমান হওয়ার দরকার কি এই কোরআনের এই সমস্ত অস্পষ্ট বিষয়গুলো যেগুলো হাদিস দ্বারা ব্যাখ্যা হয়েছে ওই অস্পষ্ট বিষয়গুলো মানুষের কাছে বিভ্রান্তিমূলকভাবে প্রচার করে বহু মানুষকে আপনি জানেন যে বহু মানুষকে আজকে বেইমান বানানো হচ্ছে তাদের এই প্রবাগানটা সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তির গোটা জীবনটাই তো কোরআন যেটা সরহার হাদিস থেকে আমরা পেয়েছি আয়সারদাকে যখন রসুল সাল্লাহ আলিয়া জীবন সম্পর্কে তিনি বলেছেন যে রসুল সাল্লিহি সাল্লামের গোটা জীবনটাই তার হচ্ছে কোরআন তাহলে কোরআন এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জীবনটা এটা অবিচ্ছেদ্য অংশ আল্লাহ সুবাহ যেহেতু কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কোরআনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে ছেড়ে নয় তারও হেফাজতের জিম্মারি রব আলম নিয়েছেন এর প্রমাণ হচ্ছে যে আপনি আজকে দেখুন দুনিয়ার মধ্যে এমন কোনো কারো বক্তব্য কি আছে যার বর্ণনাকারীদের জীবনী পর্যন্ত সংরক্ষিত হয়েছে আল্লাহ রসুল সাল্লু প্রত্যেকটা কথা যারাই বর্ণনা করেছেন প্রত্যেকজন বর্ণনাকারীর জীবন সংরক্ষিত হয়েছে হ্যাঁ দুর্বলতা আসতে পারে মিথ্যা, জালিয়াতি ঢুকতে পারে সেই জন্যেই তো ওই সমস্ত মনিসিদের জীবনই আমরা সংরক্ষণ করেছি এবং আল্লাহ তা সংরক্ষণের ব্যবস্থা করেছেন যে কোথাও যদি জালিয়াতির কোনো সুযোগ চলে আসে সেটা সাথে সাথে আলহামদুলিল্লাহ নির্ণয় হয়ে যাচ্ছে সুযোগ নাই আসলে যারা বলতে চায় যে শুধু করান দিয়ে ইসলাম মানবা হাদিস নয় এটা আপনি মনে হয় আরেকটা আয়াত স্মরণ করে দিতে পারেন তাদেরকে বা যেতে পারে যে করন তারা বলে শুধু করান দিয়ে ইসলাম মানবে প্রকৃতপক্ষে দিচ্ছে যারা শুধু করান মানতে চায় রাসুলের হাদিস মানতে চায় তারা মমিন হতে পারে না আরো কিছু আয়াত আমি বলছি এখানে আল্লাহ আলাহিনদের উদ্দেশ্য করে সতর্ক করে দিচ্ছেন খবরদাস তোমার রবের কসম আল্লাহ নিজের কসম খেয়ে বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা অন্য আয়াত যেটা পড়েছি শুননার শুরুতে বক্তব্যে বিরতির আগে আমি বলেছি সুরাহ আলী ইমরানের যে আয়াতি আল্লাহ রসুলকে অনুসরণ করা রসুলের কি অনুসরণ করব আমরা অনুসরণ করার হুকুম করতেন না এক অন্যতর আলমিন বলছেন তোমরা আল্লাহ এবং তার রসুল কুম তোমাদের মধ্যে দায়িত্বশীল প্রজ্ঞাবান যারা তাদের অনুসরণ করো আল্লাহ নিজে বলছেন রসুল সালামের অনুসরণ করার জন্য অন্য আয়াতে আসছে আল্লাহ বলার এই অধিকার নাই যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামের কোন সিদ্ধান্ত আসার পর তারা নিজেদের কোন সিদ্ধান্ত ব্যক্ত করা পেশ করা এটা কারো অধিকার নাই এটা আল্লাহ বলছেন তার রসুল সোলাইসাল্লাম সম্পর্কে আল্লাহ করার জন্য দায়িত্ব নিয়েছেন এই জন্য এটা বিকৃত হওয়ার সম্ভাবনা নাই এটা তারা বলছেন আচ্ছা আর রসুল সোল্লাহ আলাই সাল্লামের হাজির যেহেতু মানুষ দ্বারা আমাদের পর্যন্ত পৌঁছেছে আল্লাহ সেটা হেফাজতের জিম্মাদারি নেন নাই এই সেটার মধ্যে বিকৃতি আসতে পারে এই কথাটা বলা হয় আচ্ছা আমি জিজ্ঞেস করি আল্লাহ তার কোরআনকে কার মাধ্যমে পাঠিয়েছেন হজরত রসুল করিম সাল্লার মাধ্যমে এখন রসুল সাল্লা আল্লামের যেই কথাটা আল্লাহর কথা হিসেবে তিনি বলছেন আমরা সেটাকে বিশ্বাস করছি আর তিনি যে তার নিজের জীবনের কথাগুলো বলছেন এবং সেটাকে অনুসরণ করার বলছেন সেটা বিকৃত হলে তিনি কোনোদিন বলতেন না আল্লাহন হতা আলা তা রসুল সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে কি বলছেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কোনো কথা কোনো কাজ তার মধ্যে যদি বিকৃতি আসত তাহলে রবীন্দিন অনুসরণের হুকুম করতে না এই কথাগুলো কার রসুল সাল্লামের মাধ্যমে আমরা আল্লাহর কথাগুলো পেয়েছি তো রসুল সল্লাহ আলি সাল্লামের কোরআন আল্লাহ রসুল সাল্লাম থেকে আমরা শুনেছি এটা যদি বিশ্বাস করি রসুল সাল্লাহ আল্লামের অন্য কথাগুলো আমরা কেন বিশ্বাস করবো না এই ডিভাইডটা কেন এটা এই যে কোরআনের মধ্যে ব্যাখ্যা নাই আপনি ইচ্ছা মতো ব্যাখ্যা দিতে পারছেন হাদিস আনলেই তো কোরআনের আসর ব্যাখ্যাটা চলে আসে আমি আপনাকে বলি আমাকে নামাজের হুকুম করেছেন আমাদেরকে নামাজের করেছেন। আচ্ছা বলুন তো আপনি নামাজটা কিভাবে পড়বেন এই ফজরের নামাজ দুই রাকাত এটা আপনি কোরআনের কোন আয়াতে পেয়েছেন জোহরের নামাজ চার রাকাত ফরজ এটা কোরআনের শূন্য আপনি মানলেন না ঠিক আছে আপাতত তর্কের খাতিরে মেনে নিলাম জুহরের নামাজ চার রাগাত ফরজ এটা আপনি কোরআনের কোন আয় পেয়েছেন সূর্য হেলার পর পড়তে হবে কোরআনের কোন আয়তে পেয়েছেন তার মানিটা কি মানিটা হচ্ছে মুসলমানদের জীবন ঘনিষ্ঠ বহু ফরজকে আপনি অস্বীকার করে ফেলবেন শুধুমাত্র এই একটা বক্তব্য দিয়ে যে আমি কোরআন মানি হাদিস মানি না এভাবে মানুষকে যারা বিভ্রান্ত করছেন আল্লাহ তালা তাদের নসিবে যদি হেদায়ত থাকে যেন হেদায়ত করে দেন না হয় তাদেরকে যেন এই দুনিয়া থেকে নিয়ে যান কারণ তাদের কারণে হাজারো লাখ মানুষ আজকে বিভ্রান্ত হয়ে ইমান হারা হয়ে যাচ্ছে করার কোন সুযোগ থাকে না ধন্যবাদ মহাতারাম আপনার এই সুন্দর সাক্ষাৎকারের জন্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা অত্যন্ত মনজ্ঞ সাক্ষাৎকার শুনছিলাম আশা করি দর্শক শ্রোতা কথাগুলি চিন্তা করলে অনেক উপকৃত হবেন নিজের জীবনকে আরো সুন্দর করার সুযোগ লাভ করবেন সে তো ফিকির দান করুন এখানে আমরা আজকে বিদায় নিচ্ছি मानवजात आह्वान दया ज्ञान झर्णाधार আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি